hunchani go bhubai ji hunchani go chachi ji hunchani go হুঞ্চনি গাচীজি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি হুনছ নি, নি আ, গ ভ ভুবাইজি হুঞ্চনি গাচীজি হুঞ্চ নি গ আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি ইলেকশনের সময় আইলে ধরুন আঞ্জা করি মামনি চাচা চাচি দেখুন করি ইলেকশনের সময় আইলে ধরন আঞ্জা করি মাবনি চাচা চাচি দেখুন দুইয়াত জোর করি আগে বাড়ি সালাম কর আগে বাড়ি সালাম হরণ দেখানীতি পেটনীতিতে আমরা ভয় রাজনীতি পেটনীতিতে ভয়া গেছে আমরা দেশর রাজনীতি হুঞ্চনি গুবাইজি হুঞ্চনি গাচিজি হুঞ্চনি গুবাইজি হুঞ্চ নি গাচিজি পেটনীতিতে ভৈ রাগেছে আমরা দেশের রাজনীতি পেটনীতিতে ভই রাগেছে আমরা দেশের রাজনীতি बुढ़ा मानूस देखले गिया स्याने खरा ग उस सौ सचियामर माथा देवता बुरा मानूस देखले गिया स्याने खरा ग उस सौ सचियामाराथा देवता माथर मजे एकटुदेव माथर मजे एकटापुदेव आमी तू मर ग পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি হুনছ ভুবাইজি হুঞ্চনি গো চাচীজি ভুবাইজি হুঞ্চ নি পেটনীতিতে পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি আপনারা মোর বপসা ভাই একটা রে ভাই শিক্ষা আপনারা বিখা পাশ করার পর তোমরা রে ভাই দিমু উচিত শিক্ষা চোদ্দ গোষ্ঠীর উপায় কর্ম চোদ্দ গোষ্ঠীর উপায় একবার যদি জিতি পেটনীতিতে ভয় রাগেছে আমরা দেশের রাজনীতি পেটনীতিতে ভয় রাগেছে আমরা দেশের রাজনীতি হুঞ্চনি গ ভুবাইজি হুঞ্চনি গাচীজি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি হুঞ্চনি গ ভুবাইজি হুনচ নি গাচীজি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে আমরা দেশর রাজনীতি পেটনীতিতে ভৈরাগেছে দেশর রাজনীতি দেশর রাজনীতি ডাবলু